الله تعالى عليه وعلى آله واصحابه يا راكا بعد فأعوذ بالله من الشيطان الرحيم. بسم الله الرحمن الرحيم. علا بذكر الله تطمئن القلوب رسول الله صلى الله عليه وسلم ما بال النبيان يقرؤون اقا والنبيل يعتور كما ذلك الحي বুজুগালে হোক আল্লাহ ফুল আমাদেরকে সমস্ত বক্তলকের মধ্যে সবচেয়ে বেশি মহাপতারিমে বিভিন্ন জায়গায় এই মহাপতের কথা ঘোষণাও করেছেন যেমন একা নতুন আল্লাহ তোবা তে মহা শুধু মাফ করে তা বলে মাকে মহাপত আর একটা পরিস্থিত আস্ত আপনি এলান করে ঘোষণা করে আল্লাহ সাথে করতে চাও সত্যি আমি মহান রসুল্লাহকে রোশন রসুলকে এই জন্যই প্রত্যেক জমানায় রসুলকে মানুষের থেকে থেকে নেওয়া হয় জিনিস থেকে না হয় এর জন্য নেওয়া হয়েছে নবী রসুল্লাহ মানুষদের থেকে না কোন জিনের থেকেও না ফিরেস্তার থেকেও তাহলে এই যে কথাটা বলা উচিত যে আমাকে অনুসরণ কর তাহলে আমার সাথে বা জিনকে অনুসরণ করা আমাদের জন্য সুকঠিন मुश्किल कारण सवान मत भावे तरह मिल नहीं दिन बैठना आवए धारण करते আমরা পারব যেগুলো চুলো তারা করবে দিনে গরু হইতে পারে কুকুর হইতে পারে সাপ হইতে পারে সব আল্লাহ তাদেরকে পাওয়া দিতে আমরা তো পারব যাদের সাথে স্বাভাবিক মিললে তাদের অনুকরণ অনুসরণ সম্ভব পত जवाब त তাদের আপত্তির কারণে আল্লাহ ফিরেস্টাব থেকে রসুল দেয় তাকে ফলো করা রসুরকে বানানো হচ্ছে ফলো করার ফলো করলে আমাদের গোনাঘাত রয়ে গেছে মানুষ তো জেনে না জেনে বুঝে না বুঝে আর গুনাঘাত তো আল্লাহ হইতে পারে গুনাঘাত আল্লাহ হাল করে আল্লাহ যদি বোনাঘাটা থেকে থাকে না আল্লাহ তার অনুসরণের বরফতে নবী করিম সাল্লতের অনুসরণের বরফতে আল্লাহ সব গোলাপ করেছিলেন আল্লাহ কাপুর আর কিন্তু মাফ করবে না তিনি তো তোমার জন্য অফিস হয় অসুবিধা তুমি যদি আপনার সমান ঘোড়া নিয়ে আল্লা তারা তার বন্ধুরিকে মাফ করে দেয় এবং তিনি ঘোষণা করছেন তোমরা যদি তোমাকে মানো আমার নবী আলহামকে বলো দিন জিন্দিগিতে আমি তোমাদেরকে শান্তির জিন্দিগি ইজ্জতের জিন্দিগি তারপর সফল জিন্দিগিতে একটা জিন্দিক চলে গেছে আমাদের ওটাকে রুগের জগৎ আর একটা जेंदेगी सामने आवर जेंदेगी आलमी से कबरे जरा गिर सकशन है आक्रमेक्शन है আপনি তার ভাই আপনি কবরে যায় খালাম পৌঁছে গেলেন সে ক্লিয়ার বুঝতে চাই আমার কবে আসছে আমার কত জেলে আসছে তাহলে দুনিয়ার দুনিয়ার থেকে আপনি খেলাধ দিতেন ফেসবুক দিতে সবাই দিতে আল্লাহ কেবল আল্লাহ আমার দাদা করতে আমরা ডাক বিভাগে পাঠাই না ডাক বিভাগের যোগে পাঠাই ওখানে পাঠানো দেখানো দেখতে কি খারাপ একটা সিঙ্গার ভুগ দেওয়া হবে তারাও গন্ধ বন্ধ হয়ে যাবে চল্লিশ বছর নিরাপ থাকবে কত অকলুপ থাকবে মাল্লাপুর মৌত থাকব একদম চল্লিশ বছরের পরে আল্লাহ তা মালাপুর মৌত আর জীবিত করিঙ্গা দিলেন আবাস নিস সব মানুষ খবর থেকে উত্তর এইটাকে বলা কেমন কেমত প্রথম অংশে তারা সব নন্দ বন্ধ হয়ে গেল সব পাহাড় গুলো তুলার মতো উঠছে পাহাড় গুলো সিংহাতার নজরে এমন শক্তি রাখছেন গতিতে পাহাড় গুলো তোলা হয়ে সূর্য সব ভেঙে শক্তি तो लम्बा घटना सब निकलखास्त জমির তামা হয়ে গেছে তারা ঠিকানা দেয়নি কোন মহান পশংসিত <cticamente mira> <meme> এই সাফাতে সবার জন্য তখন আসলে সমস্ত মানুষদের প্রশংসা কর गुनागार रा, एक तीन नम्बर गुरु दाली पाल्ला काम क्यों गुना সেদিন হামেদ থেকে বলা হবে কম্পে দশটা টিকিট দেওয়া হবে যারা লোকজন আছে বন্ধু বান্ধব আছে উড়ে গেছে ইমান ইমান কাজ ইমাল কাজ করা যাবে ইব্রাহিম সেই জন্য নিজের পিতার জন্য সুপারোধ করতে পারবেন না আল্লাহ জন্য সুপারোধ করতে পারবেন না আল্লাহ আমি তো পিতার জন্য সুপারিশ করতে পারবো না সব মানুষের সামনে আমার পিতাকে ডান হবে আমার কেউ আল্লাহ উত্তর করলেন তোমার কোনো আমি তোমার পিতাকে তোমার পিতার আকৃতিতে জানুয়ারের সুরক্ষারের সুরক দিয়ে তোমার পিতা এটা আমাকে বুঝতে দিব এত সব কথা হবে ইমানের মেহনত কেন জরুরি इमान जो भलत प्रमाणित है इमान जो आल्ला पश्चिम ना रह तो टेन इन क्या अपने गुमार जीवन सर्वत आस्ताना नहीं बुद्ध इमान ने सही ইমানকে মজবুত করা কত বেশি জরুরি অতিক্রমিক আজকাল মুসলমানকে জরিপ করা হয় ইমান করছেন আপনি কতটুকু সময় ব্যয় করছেন কতটুক পড়াশোনা করছেন কতটুক ইমানের লাইনে দাব দিচ্ছেন সরকার পাঁচজন বেড়ায় কিনা সরকার পাঁচজন পাওয়া যাবে কিনা ইমান মেহনত ইমান তার জন্য মেহনত খানিভাবে নামাজ পড়তেছে নামাজ করতেছে ইসলাম করতেছে কোরআন তলা করতেছে সিকিফ করতেছে সারা আছে কিন্তু গোয়ার আমি তো পড়াশোনা কমপক্ষে পাঁচটা টিকিট দেওয়া হবে ডাক্তার কারে কারে বিবাহ থাকবে আর তাকে বলা হবে তারা তা কিভাবে সেখানে তেল খতম ওই তারা থাকবেন আর আপনি যেখানে পড়তে পারবে তার বলা হবে তোমরা ওইখানে তোমার ছেলে সেখানে গেছে সরাসরি তাদের সরাসরি তাপ হওয়ার শুধু উপায়নি আমি এমন সময় হাতেটা করলেন এই গরিবগুলো খরচ দেয় আপনার মতো রুহানি বা যত আয়ত আয় হাজার এটা আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে ছয় হাজার ছয় শতিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো অস্তিত্ব নেই কত দেখে বকা আছে এখনো কথাটা আছে ছয় হাজার দুশো পর্যন্ত এর পরে কত এখানে তিন চারটা কল আছে ওই তিন চারটার মধ্যে আমার সবচেয়ে মজবুত দলীয় নেতৃত্বই বলেন আপনি ভারতবন্দ আসেনা দেখেন সূচিপত্রের লেখা আছে এত আয় এই চার দরকার চলছে না কোন অবস্থায় ছয় হাজার ছয়শ হয়েছে এটা প্রসিদ্ধ হয়ে মজবুত মত যেটা छत्तीस छह छत्तीसग्य कलम पर गुस्त रखी आसल की सम्पर्क दुर्बल दुर्बल सम्पर्क दल এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি আসল মত সেটা হলো এই ছয় হাজার দুইশো ছত্রিশ একটা লাভ নেই মতবিরোধ নেই এটি একটু মতবিরোধ আছে মতবিরোধ যে লাভ করছেন কখন এক জায়গায় মিলাই করতেন তো কারি সাবরা আয়াত মনে করতেন কেন আরিছ দেখছে ওই জায়গায় থামবেন নাই সামনে যাই থামতেন ওইটাকে আয়াত গণনা করার জন্য তেল হাতের সময় ওই রকম করতেন দুধ করার জন্য জানেন না উনি জন হচ্ছে মূল কয়েকজন থেকে তো রাতা আছে কয়েকজন তারা তেলা দখল করতেন ওটাতে সব কিছু তো কোন স্বামীজন শুনতে তো ওজন এখানে মিলাই করতেন তিনি আর একজন যিনি বয় না সেখান্ত ছত্রিশ পর্যন্ত একটা মতো বড় ক্ষমতা হাত হচ্ছে দুশো ছত্রিশ মন্দির উপরে আল্লাহ তালা তাকে সম্মান আমি যে কথা বলতেছিলাম তিনি সরিয়াত তিনি যারা তার সরিয়াস মানবে তার রসুলকে ফলো করবে আল্লাহ তাদেরকে শুধু এটা ভুল सठी धारणाई दुनिया दुनिया तो किम तूल उदाह আমি যে কথাটা বুঝাই দিতে ইসলাম পারলে পরে দুনিয়াতে তার সম্মান ইজ্জত হয়ে মেহনত করে তো কোটিপতি তার বয়স শুনে রিক্সাওয়ালের মেহনত করে তো আল্লাহ তাকে এতরূপ সম্মানিত করে কোটিপতি তার বয়স শুনে তো সারা দিকায় बयान कर अल्लाह दिन पेश करेपी बसे मौलसाओ बौलस अल्लाहत बहुत कर गोल इ ग्रहण करल्ला इज्जत अवकाश दिदी के बदलता बोले हमारे सरदार सर्दार এইভাবে আল্লাহ তালা দিনের দ্বারা ইত্যাদি উদাহরণটা এই একজন বড় ডাক্তার যে কারণে আমেরিকা থেকে বা ব্রিটেন থেকে আপনার নামে কত আসত আমাদের দেশে চলে আস তোমার লাগবে এখন তার হায়াত শেষ হায়াত শেষ কাউকে আল্লাহ স্থায়ী ক্ষমতা দেবেন लुहादिन कब छिन्दि ब्रिटिश कत बड़ा पावर थी ब्रिटिश राज्य सूर्य डुब एक डुबले आज केम्बर रात चा আমেরিকা কি বার ওটা তারপর আমেরিকার তিন নম্বর হয়েছে তো এই আমেরিকার তো একটা চিঠি আছে আমার তো মরাল আপনি বললেন দুটি লাখ টাকা তো তার আগের নামে কয়েকদিন দল একটা চিঠি যদি আপনার নামে আসে তাহলে বাংলাদেশের যে কোনো অফিসে আপনি যাবেন দ্রুত যাবে না হ্যাঁ বাংলাদেশে আমরা পাসপোর্ট করতে গেলে তো আমেরিকার চিঠিতে জমা দিয়ে দিতে আমেরিকার করে জমা দিয়ে পাসপোর্ট सम्मान दीरिकार तो तो की दुनिया सब क्षेत्र दुर्त है तो उदाहरण तदेश्य आपने देशे सम्मान पाए আফ্রিকা সম্মান দিলে দেশের সম্মান তো আল্লাহ তাকে আখরাতে সম্মান দিবে পাবে না দুনিয়া তো আখরাতে ছাড়া যে আখ্রান্ত সুন্দর করবে তা দুনিয়া সুন্দর হবে তা দুনিয়া সুন্দর হবে তাকে আল্লাহ মানতে প্রশিকাতে আল্লাহ সকল জগতে তাকে সম্মানিত করবেন চলতো মাল বলতেন মা দা লিহামি না হোমিনা অলটা চিঠি পুরুষার মহিলা হ্যাঁ তোমার ইমান আবন্দি ঠিক থাকে আমি মহলার প্রত্যেকটা জগতে দুনিয়ার জগৎ হোক বর্তগৎ হোক আখের জগৎ প্রত্যেকটা জগতে আমি তোমাকে শান্তির দেন দেখি মজাদার দেন দেখি ইত্যুতের দেন দেখবি আমি বললাম তোমার জন্য আপনার কম দেন আখড়াত সুন্দর করলে আপনার দুনিয়া অবশ্যই মজাদার হবে অবশ্যই হবে আপনার আখরাত নেই সে যত কটিপতি হোক সে বিজ্ঞান দিক দিকে যত উন্নতি লাভ করুক যত উন্নতি লাভ করুক শান্তিভাবে আশ্রাস করতে পারেন দুনিয়ার দিক দিয়ে সে কর দিক দিয়ে মানুষ দিক সে কয়েক মধ্যে এক একটা বড় বড় একদম ধ্বংস করে দিব কথা কয়েক মিনিট মধ্যে লক্ষ লক্ষ মানুষ করতে করে এই মধ্যে লক্ষ লক্ষ গরিব মানুষ করে দিতে এই তো কথা নেই কি ধ্বংস করতে তাহার আমার দশ পর শক্তি বলেন রাষ্ট্র গরিব রাষ্ট্রগুলো গরিব এই অর্থ গরিব রাষ্ট্রগুলো ধ্বংস করার যোগ্যতা ধ্বংস করার যোগ্য করা হবে আপনার চার ঘন্টা হবে যোগ্যতা এক ঘন্টা টাইম দেন একশো টাকা আগুন জায়গায় নিতে পারবেন আপনার এখানে মন্ত্রী মানিয়ে দেওয়া হবে জুতোর মেলা বেলায় দেওয়া কোন কর্ম তারা যত কিছু আবিষ্কার করুন দেখেন না মানুষ তারা জীবনে চালাই দিতে যা লক্ষ্য করতে আঘাত থাকবে কি আঘাত করতে না। भूत तो राशिया के मोकला আর ওর নাম দিয়ে মুসলমান নাম সুয়েম টাওয়ার কি দাম উত্তর আমেরিকার সমস্ত মনোরম বুদ্ধিজীবী বড় বলেছে উষানা কেন তা এইভাবে নিখুঁতভাবে হামলা করা উষানার বাপেও বাদে আমেরিকা নিজেই করেহু তবে ইহুদের নিজেদের করে যে কারণ ওই যে ওই টাওয়ারের ভিতরে একটা ইহুদি একটাই হয়ে গেছিল তারা কম পরে একটা মুসলমান মারা গেল আর সারা দুনিয়া থেকে টান্ডা কালেকশন করেন যান না কেন ওখানে ভাঙা ভেঙে বলছে যে আপনার থেকে টান্ডা বাজে তারপরে হজেদান জাপান দাম জার্মান দাম একটা টাকা নির্দিষ্ট ডলার প্রত্যেকটা যে সন্তানার্থী বলেন না মানুষকে চান্দা বাজ বলে হামলা করে সে তো চান্দি তুই টাকা লাগছে আর তুমি এটা দিয়ে কত মানুষ মারলে আর কত টাকা কালেকশন করলে তো দেখুতার দিয়ে যাচ্ছে এই অবস্থা বলতেছিলাম আমাদেরকে তলাবিহীন ধুড়ি বলা হয় বলা হয় বলা হয় কিনা দেখি মিস্ত্রি রাষ্ট্রবেলা হয় আমাদের নাম হবে মিস্ত্রির দিক দিয়েও ফাঁস আবার দুর্নীতির দিক দিয়েও হয় কিন্তু আর একটা আছে সেটা তারা স্বীকার না করলেও তাদের মুখ দিয়ে বেড়ে যায় তাদের মুখ দিয়ে বেড়ে যায় আমার কাছে লেখা আছে जरिप चाले पूरा दुनिया সবচেয়ে তারা সুখী হেডিং হেডিং দিতে বাংলাদেশিরা সবচেয়ে সুখী সারা দুনিয়ার উপরে জরিপ চালে জরিপ চালায় হেডিং যে নাগরিক এরা হল দুনিয়ার মধ্যে সুখ শান্তির দিকদের এক নম্বর লন্ডন जरिप कर सारा दुनिया स्वीकार करते बात পারিবারিক জীবনে যে সুখ শান্তিটা আছে এটা তারা করতে পারে নাই কেন এটুক পর্যন্ত করছে বাংলাদেশের সুখ শান্তিটা আছে যেখানে এক দুই বছর পর পর পর্না হয় এক দুই বছর পর পর কি হয় বন্ধা হয় আমরা না এর দ্বারা সমুদ্র ভরা হয়ে ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এত বড় হয়েছে এটা তো আপনারা দেখেন আপনি আগে বাংলাদেশ দেখেন ওখানে মাদ্রাসা আছে মাদ্রাসা আমরা বসে আপনাদের আলোচনা আলোচনা মানুষ একটা দেওয়া সবাই এরকম ব্রিজ তো আলোচনা আসে না বসুন্ধরা কি রিভার্ভরা তারা বলার সময় আমার বড় বড় জাহাজ না আমি জাহাজে চাই নাই কি লাইফ বোর্ড আছে লাইফ বোর্ড আপনারি একটা প্রশ্ন হয় কেন ওরা ঘুরে যায় কেন কোনো ওরা এখান থেকে গেলে হাতকে এটা বুঝতে হবে আমার তো তলায় এত নেই কিন্তু ছোট আমি আটকেই বলতে গেল খুব উঠে জুট জুট দশ ফুটারা প্রত্যেক বছরটা আরো বাদ ফুট আগামী ওরা এটা সাথে कस्ट होती है क्योंकि लोको बात आगे लोक बात कहरा तो लोक कमाई दीरा तो लोक कमाई दीछे पर दिन लोक कम दिन जरा त রেডিও টেলিভিশনে তারা বুদ্ধিমান হাসান আল্লাহ আল্লাহ ছেলে মেলে হয় আর এলাকা আল্লাহ হয় আমার তো পাহাড় হুজুর ভালো লোকেরা গ্রহণ করতেছে করা উচিত এটা করলে দেখা যাবে হ্যাঁ দুনিয়াটা না তো রবি ঠাকুরের খুব খুব বাপ না বাপের এগারো নম্বর ছিল নম্বর এটা করার কারণে অনেক বেরোল তারা বাপমার হাতে কত হয়ে গেছে এই লোকগুলো দুনিয়াতে আসলে এত অনেক অবদান খ্রিস্টানের তৎপর করে ওই লোকগুলি আসতে চাও এই জন্য সত্য এই কথাটা ঠিক করেছি হত্যা করবো আসতে ওদের খাওয়ার তোমরা চিন্তা করো না ওদের খাওয়ার বলে দেবে ঠিকই দিনের জনবলের কারণে আজকে আমেরিকাকে ঘোড় আমেরিকা ফেলের সামনে করতে গেছে সারা দুনিয়ার মার্কেট পেয়ে গেছে যদি জবাশক্তি না থাকতো তা আমেরিকাকে এইভাবে দাউন দিতে পারে গল্প অনেক গরিব লোক বা এই এই চিন্তা চিন্তাধারার কারণে তারা দুনিয়ার মুখে ইসলাম যাই হোক তাপেরা এই পর্যন্ত বক্তব্য করছে তাপেরা বাংলাদেশ সবচেয়ে সুখান কারণ এই দেশে ইসলাম আছে কি আছে ইসলাম আছে এই দেশের তরগণায় মহাপত করে। এটা তো আবিষ্কার করতে পারবে সুখ শান্তিটা ঠিক আছে কেন কেন এইটা যে প্রস্তুত আছে জনগণ ওলামাদের কথা মানে আল্লাহ রসুল হুকুব তারা মানে যেহেতু আল্লাহ রসুল হুকুম মানে তা আল্লাহ তাকে সুখ কিন্তু এই লন্ডন আমেরিকা তার তো আল্লাহ রসুলকে चिंता है धरे रखते सुख शांति मस्जिद से हिंसा दुखे তারা এত বিজ্ঞান এত প্রযুক্তি পাইলাম না বরীক্ষায় বরীক্ষায় অজ্ঞান হয়েছে না এই জন্য তারা এখন এই বাংলাদেশের মাদ্রসা গুলো বন্ধ করা যায় পাবলিককে ওরান থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় এই পেলার হাতে এই জন্য টিভিতে হয় কিন্তু সর্বনাশের মূল এদের থেকে দূরে থাকা এই টেলিভিশন দ্বারা আমাদের বাচ্চাগুলো নষ্ট করা হবে বিচ্ছিন্ন করা হবে মাথা মাথায় করতে না ওলা পরে যদি আস্তে পেলে আসবে না এইভাবে আমাদের আস্তে আস্তে পরিকল্পিত হবে বিচ্ছিন্ন করা হবে যদি আমরা দুঃখ থেকে সতর্ক না হই তাহলে ভবিষ্যৎ ওলামা এক সাথে জুড়ে থাকি মসজিদ মাঝার পক্ষে থাকি তা আল্লাহ তালা বলেছেন আমাকে আল্লাহ আল্লাহ ও খায়ী তারা তোমাকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র করো আমি তাদের সমাজ ষড়যন্ত্র রক্ষাত করে দেবো বাতিল করে দেবো ওদের ষড়যন্ত্র আমরা এই যে সুখী হচ্ছি সাথে থাকবে সর্বশেষ কথা আপনারা বুঝতে চান বুঝতে চান না এই মসজিদ সম্পাদন কমিটি ওনার জানা